যুদ্ধের পর তারা ক্রাইশদের পক্ষের মিডিয়া ক্যাম্পেইন করতে থাকে। তাদের জবাব জন্য মুসলিম কবিরাও কবিতা লিখতে থাকেন মুসলিমদের মধ্যে যারা এই কাজে অগ্রগামী ছিলেন তারা হচ্ছেন হাসান সাবিত আবদুল্লাহ বিন রওয়াহা এবং কাবি বিন মালিক রদুল্লাহ আনহুম হাসান সাবিত রদুল্লাহ আনহু প্রচন্ড আক্রমণাত্মক ভাষায় কবিতা লিখতেন তিনি কবিতার ভাষায়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 পরে সে মুসলিম হয় কিন্তু আবার রসুল্লাহসাল্লু আলী হাসলামের মৃত্যুর পর সে নিজেকে নবী হিসেবে দাবি করে বসে এরপর সে আবার মন পরিবর্তন করে এবং মুসলিম হয়ে যায় সবশেষে সে একজন মুজাহিদ হিসেবে তোলাইহার পরিকল্পনা ছিল মদিনায় সর্বাত্মক সামরিক হামলা চালানোর তার স্বপ্ন ছিল মদিনা সম্পদ লাভ করবে এবং ক্রাইশদের সাথে এক হয়ে মদিনা দখল করবে কিন্তু রসুল্লাহসাল্লু আলী হাসলাম তার আগেই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 এরপর সুযোগ পুছে দিলাম তলোয়ার দিয়ে এক কো আসার সময় দেখি তার সাথে মহিলারা উপর হয়ে কান্নাকাটি করছে এরপর আমি মদিনায় চলে আসলাম রসুল আলী আসালাম আমাকে দেখে বললেন আহ এই মুখ উজ্জ্বল হক আমি বললাম আমি তাকে হত্যা করেছি ইয়া রসল রসুল্লাহ আলী বললেন হ্যাঁ তুমি তাকে হত্যা করেছ এবং আমি জানি তুমি সত্য বলছ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 কেননা রসুল্লা সাল্ল আলী হোসালাম বলেছেন সেদিন অল্প কিছু লোকের সাথেই ভর দেবার মতো কোনো সম্বল থাকবে আলেমদের মত হলো সেই কিছুটা মানুষের যার উপর তারা ভরসা করতে পারবে এর পরের ঘটনাটা মর্মান্তিক আর মিশন। এই মিশনে আল্লাহ রসুলসাল্লি হোসালাম রাজি নামকের স্থানে দশ জনের একটি ছোট্ট দল প্রেরণ করেন কারো কারোর মতে এই দলটি পাঠানোর উদ্দেশ্য ছিল শত্রুদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা দ আল ওয়াকিদি বলেছেন ভিন্ন কথা তিনি বেশ জোর দিয়ে বলেছেন এই দলটি পাঠিয়েছিলেন কররাহ এবং আদুল এই দুই গোত্রের অনুরোধে তারা এসে বলেছিল আমরা ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক আপনি আমাদের কাছে কয়েকজন সাহাবিবকে পাঠিয়ে দেন আমরা তাদের কাছে দিন বুঝবো কোরআন শিখব এবং ইসলামের হুকুম আহকাম সম্পর্কে জানতে পারবাহ আসিম আল আকলা নেতৃত্বে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 ও আদুল গোত্র প্রস্তাবে রাজি হয় একটি দলকে তাদের কাছে এই দলটি উসফান ও মক্কার মাঝামাঝি লাইহান গোত্রের ভূমিতে যখন পৌঁছল তখন প্রায় একশ জনের বাহিনী তাদেরকে ঘিরে ধরে আসিম্লাহু বুঝতে পারলেন তাদের সাথে বিশ্বাস ঘাতা করা হয়েছে যান বাঁচানোর জন্য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 কেউ যদি আসিম রাজেল্লা আনহর মাথা কেটে তার কাছে নিয়ে আসতে পারে তবে সে আসিমের খুলিতে পান করবে। বিনিময়ে একশো উঠ দিয়ে পুরস্কৃত করবে কিন্তু আল্লাহ আসিম তার মৃতদেহ রক্ষার জন্য এক ঝাঁক মৌমাছি পাঠালেন যখনই কেউ তার মৃতদেহের কাছে যেতে চাচ্ছিল তখন সেই মৌমাছির দল তাদের উপর চড়া হচ্ছিল তারা ভাবল পরের দিন এসে লাশ নিয়ে যাবে কিন্তু সে রাতেই প্রবল বৃষ্টিতে তার মৃতদেহ ভেসে যায় আল্লাহ তার বান্দাকে মর্যাদাহানি থেকে রক্ষা করলেন এবং তাকে শহীদ হিসেবে কপল করলেন আল্লাহ চাইলে বৃষ্টির পানি অবজ মোমাছিও মুমিনদের জন্য বন্ধ হয়ে যায় আর রাজীতে মুসলিমদের সাথে মুশ্রিকদের তেমন কোন যুদ্ধই হয়নি কারণ মুসলিমদের সংখ্যা ছিল মাত্র দশজন আর মুশিকরা ছিল সব মিলিয়ে দুশ জন তবু মুসলিমদের দশজনের মধ্যে সাতজন যোদ্ধাই যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন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 এই প্রশ্নটি যখন আবু সুফিয়ান তাদেরকে জিজ্ঞেস করছে তখন তারা বন্দী পালানোর কোনো পথ নেই লড়াই করেও বেঁচে যাবার কোন সুযোগ নেই তারা একদম মৃত্যুমুখী দাঁড়িয়েছে যখন নিজের জীবনটাকে পৃথিবীর অন্য সবকিছুর চাইতে দামি মনে হয় কিন্তু তারা উত্তর দিলেন না আল্লাহর কসম করে বলছি আমরা মরতে রাজি কিন্তু আল্লা রসুলের গায়ে মদিনার একটি কাঁটা বিত্তেও দিতে রাজি নই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 তোমাদের জায়গায় তোমরা না থেকে মুহদ থাকত এটাই কি ভালো হতো না তখন তারা শুধু এটাই বলতে পারতেন না কিন্তু তারা ইচ্ছে করেই নিয়ন্ত্রীবাসা কাফিরদের সামনে দরদের সাথে করেছেন। তারা বলেছেন আমরা বেঁচে থাকতে নবীজির কায়ে একটা কাটাও ঘুরতে দিব না এটা ছিল নবীজির প্রতি সাহাবিদের ভালোবাসার একটি চমৎকার দৃষ্টান্ত শেষ পর্যন্ত এই দুই সাহাবিকে হত্যা করা হয় খুবাই বাদাল্লা আনহোকে কুরাইশা নির্মম ভাবে শুলে চড়িয়ে হত্যা করে হত্যার আগে তাকে আল আলহারিসের বাড়িতে রাখা হয় সে সময় কোন কারাগার ছিল না আনহু বদরযুদ্ধে যুদ্ধে আল হারিসকে হত্যা করেছিলেন। হারিসের ছেলেরা চাইল খুবাইবকে হত্যা করে পিতা হত্যার প্রতিশোধ নেবে বন্দী খোবাইব রেদুল্লাহ আনহু আল এক মেয়েকে বললেন আপনি কি আমার জন্য একটি ব্লেড এনে দিতে পারবেন আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে চাই খুবাইব নাভি নিচের অংশ পরিষ্কার করতে চাচ্ছিলেন এটি একটি সুন্না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 সুলে চড়ানোর আগে তিনি দুই রাকার সালাদ আদায় করতে চাইলেন তাকে সেই সুযোগ দেয়া হলো। মৃত্যুর আগের শেষ কাজ চাইলে তিনি লম্বা চড়া করে সালাতটা পরে মৃত্যু সময়টা কিছুটা বিলম্ব করতে পারতেন খুবাইব তা করেননি সালাদ শেষ করে তিনি তাদেরকে ফিরে বললেন তোমরা আমাকে মৃত্যু ভয়ে ভীত হবার অপবাদ না দিলে আমি দুই রাকার সালাত আরও দীর্ঘ করতাম খুবাইব ছিলেন একজন মর্যাদাবান মানুষ কাফিরা বলবে খুবাই ভয়ের কারণে লম্বা সালাত আদায় করছে এই ধরনের কথা বলার কোনো সুযোগ তিনি তাদেরকে দেননি মৃত্যুর আগে দুরাকাত সালাত আদায়ের এই প্রচলন করেছিলেন। মৃত্যুর আগে তিনি দুআরে যান হে আল্লাহ এদেরকে গুনে গুনে হত্যা করুন একজনকেও ছাড়বেন না আরেক বন্দী জাইদ এবেন কেনে কিনে নেয় সফওয়ান এবেন উমাইয়া পিতৃহত্যার প্রতিশোধে সে সাইদকে হত্যা করে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 আল্লাহ এর মাধ্যমে মুসলিমদের শিক্ষা দিচ্ছেন যুদ্ধে জয় পরাজয় আসল কথা নয় আসল কথা হল এই যে তারা আল্লাহর বিক্রি করে দিয়েছিলেন আর আল্লাহই তাদেরকে আল্লাহ করবেন এরপরে ঘটনা বীরে মাউনার হত্যাকাণ্ড ইসলামের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলোর মধ্যে এটি হচ্ছে একটি এই হৃদয় বিতারক ঘটনাটি ঘটেছিল বনু আমিরের গোত্রের হাতে এই গোত্রটি ছিল মধ্য আরবের নজ এলাকার বনু আমর গোত্রের নেতৃস্থানীয় এক লোকের নাম আমির আতফাইল সে গোত্রের নেতা ছিল না তবে গোত্রে তার বেশ প্রভাব ছিল সে ছিল কিছুটা মাথা টাইপের। রাজনৈতিক প্রজ্ঞা বা কৌশল বলতে তার কিছু ছিল না বরং সে ছিল খুব প্রকৃতির। যদিও তার তেমন কোন যোগ্যতাই ছিল না তবু সে স্বপ্ন দেখত সে সমগ্র আরবের রাজা হবে মাথামোটা হলেও সেই লোকটা ঠিকই বুঝতে পেরেছিল যে আজ হোক কাল হোক রসুল্লাহ সাল আলহিসালাম একদিন না একদিন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 তারা তাদের গোত্রের প্রধান নেতা আবুবার বিরুদ্ধে কিছুই করতে চাইল না এরপর সে একই প্রস্তাব নিয়ে বনুসুলাইম গোত্রের কাছে গেল বনুসুলাইমের লোকেরা রাজি হল তারা সত্তর জন সাহাবির ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিল তারা একশোর উপরে তীরন্দাস জোগাড় করে বীর মাউনার মানার জলাশয়ের কাছে সাহাবিদের ওপর হামলা চালালো। সাহাবিরা নিজেদের রক্ষা করার জন্য অস্ত্র হাতে লড়াই করলেন সত্তর জনের মধ্যে একজন ছাড়া সবাই শহীদ হয়ে গেলেন শুধুমাত্র একজন কোরার জীবন বেঁচে গিয়েছিল তিনি হলেন আমর বেন ওমাইয়া আদামরি তারা তাকে বন্দী করল মুজারকোত্রের হওয়ায় তাকে ছেড়ে দেয় আমির এ বেন আত্মুফাইলের মা শপথ করেছিল যে সে মুজারকোত্রের এক লোককে মুক্ত করবে তাই মায়ের শপথ রক্ষার্থে তাকে ছেড়ে দেয়া হলো। এই হত্যাকাণ্ডের খবর রসুলুল্লা সাল্ল আলহিউসালামের কাছে পৌঁছলে তিনি ভীষণ কষ্ট পান সেই সমাজে সত্তর জন সাহাবিদের মৃত্যু সহজে মেনে নেওয়ার মতো কোন খবর ছিল না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 হসল্ল আলী ফল তারা পেয়েছিল তাদের সেই ভয়ঙ্কর পরিণতি নিয়ে আলোচনা হবে ষষ্ঠ হিজড়ি আলোচনা ইনশাআল্লা এখন এই ঘটনাগুলো থেকে কি কি শিক্ষা পাই কয়েকটা পয়েন্ট আকারে আলোচনা করা যাক এক নম্বর শিক্ষা জিহাদের অনেকগুলো কৌশল আছে জিহাদ মানে সবসময় ঘোষণা দিয়ে পতাকা আর ব্যানার নিয়ে ময়দানে যুদ্ধ হবে এমনটা নয় সময় পরিস্থিতি প্রযুক্তি শক্তিমত্তা এ সবের উপর ভিত্তি করে যুদ্ধের কৌশলে পরিবর্তন আসতে পারে অতর্কিতে হামলা করে শত্রুকে অপ্রস্তুত ও ভীত সন্তস্ত করে ফেলা ছিল রসুল্লা সাল্লু আলী হোসলামের যুদ্ধের একটি নিয়মিত কৌশল এভাবে তিনি শত্রুর মনে ভয় ধরিয়ে দিতেন এবং মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দিতেন বনু আসাদগোত্র ভাবতেই পারেনি তারা আক্রমণ করার আগে মুসলিমরা তাদের উপর এসে এভাবে প্রচন্ড হামলা চালাবে অথচ এরাই কিনা মাত্র উহুদে পরাজিত হয়ে ফিরে এসেছে এই আক্রমণে পর্যদস্ত হয়ে তারা শেষ পর্যন্ত মুসলিমদের সাথে চুক্তিতে ফিরে যেতে বাধ্য হয়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 বনু হুসাইল গোচ্চের ক্ষেত্রে আমরা দেখেছি আল্লা রসুল সাল আলী আসলাম খালিদ বিন সুফিয়ানকে গোপনে হত্যা করিয়েছেন কেন এর কারণ হল অহেতুক রক্তপাত বন্ধ করা খালিদ বিন সুফিয়ানের পুরো গোত্রের সাথে যুদ্ধ না করে শুধু তাদের নেতা খালিদকেই হত্যা করা হয়েছিল তার গোচ্ছের অন্য লোকেরা রসুল্লাহ আলিহাস্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে তেমন আগ্রহী ছিল না কিন্তু খালিদ বিন সুফিয়ান ছিল এতটাই শক্তিশালী আর এতটাই প্রভাবশালী ব্যক্তি তার কথায় বাকিরাও যুদ্ধ অংশ নিতে বাধ্য হত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 তিনি রসুল্লা সাল্লু আলিউসালামের সুন্না পরিত্যাগ করতে চাননি আর তাই নাভি নিম্নাংশ পরিষ্কার করার জন্য ব্লেড চেয়েছিলেন সাহাবিরা কোনো সুন্নাহকে ছোটখাটো মনে করতেন না তারা সব সুন্নাহ পালনে সচেষ্ট ছিলেন একটা ঘটনা আছে যেখানে রসুল্লাহ সাল্লু আলি আসালাম কোন এক জায়গায় গিয়ে উটের উপর চড়ে ডান দিকে তাকিয়েছিলেন সাহাবিরা সেখানে গিয়ে ঠিক ডান দিকেই তাকাতেন তারা এই লেভেলে রসুল্লাহ সাল্লু আলিউসালামকে অনুসরণ এবং অনুকরণ করতেন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 আল্লাহ রসুলের গায়বের জ্ঞান ছিল সত্য হচ্ছে গায়বের ব্যাপারে আল্লাহ তাকে যতটুকু জানিয়েছেন ততটুকুই তিনি জানতেন এর বেশি নয় আল্লাহ তালা বলেন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 আল্লাহ রসুল ও তার সাহাবিদেরকে আল্লাহ সাহায্য করেছেন তাই তারা বিজয় হয়েছেন এই কথার মাধ্যমে আমরা যেন বলতে চাই আল্লাহ শুধু তাদেরকে সাহায্য সাহায্য আমাদেরকে করবেন না আমরা সব সবসময় পরাজিত হব যেন কেবল তাদেরই প্রাপ্য আর কারণ নয় এই কথার মাধ্যমে আল্লাহ রসুল ও সাহাবিদের ত্যাগ তিতিক্ষার যথার্থ কদর করা হয় না ভাবটা এমন যেন আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে তাদেরকে জয় করেছেন খুব সহজেই বিজয় অর্জন হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে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 মদিনায় আসার পথে তিনি বন আহমের গোত্রের দুইজন লোককে দেখতে পেলেন এই বন আহমের গোত্র হল সেই গোত্র যারা একটু আগে বীরে মাওনায় এতগুলো মুসলিমকে হত্যা করেছে তাই আমর এবেন ওমাইয়া প্রতিশোধ নেবার জন্য এই দুই জনকে একাই মেরে ফেলেন তার দৃষ্টিকোণ থেকে তার কাজটি ঠিকই ছিল কারণ তারা ছিল শত্রুগোত্রের সদস্য এবং মুসলিমদের সাথে সেই গোত্রের কোন চুক্তি ছিল না কিন্তু তিনি জানতেন না এই দুটি লোক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 এই পর্যায়ে আলোচনা করব হিজড়ির সামাজিক বা গরিবের মা কারণ তিনি গরীব লোকদের খোঁজ খবর রাখতেন খাওয়া দাওয়া টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন তার আসল নাম হল জাইনাবিনোজাই মান আনহা। তিনি হলেন বনু আবদে মানব কোত্রের রসুল আলহামের বিয়ের আগে জাইনাব রেদেল ও আনহা ছিলেন সাহাবি আবদুল্লাহ বিন জাহাশের স্ত্রী তিনি অহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন এরপর রসুল্লাহ আলী হাসলাম তাকে বিয়ে করে নেন রসুল্লাহ আলী হাসলামের সাথে এরপর জাইনাব মারা যান তাই তার ব্যাপারে খুব কমই জানা যায় এই বিয়ের পেছনে রসুল্লাহসাল্লু হাসলামের উদ্দেশ্য ছিল সামাজিক কল্যাণ ওম্মার প্রতি আল্লাহ সব সময় সহমর্মে ছিলেন সাহাবিরাও চাইতেন না কোন মহিলা স্বামী ছাড়া বা পরিবার ছাড়া থাকুক ইসলামে বহুবিবাহ চালু রাখার পেছনে এটি একটি প্রজ্ঞা। দ্বিতীয় ঘটনা, সালামা সাথে বিয়ে উম্মে সালামা রাজা ছিলেন কোরাইশ বংশের বনু মকসুম গোত্রের তার আসল নাম হিন্দ বিনতে আবু ওমাইয়া ইনি সেই উম্মে সালামা যার কাছ থেকে হিজরতের সময় স্বামী সন্তানকে ছিনিয়ে নেয়া হয় সে কাহিনী আগে আলোচিত হয়েছে তিনি ছিলেন আবু সালামা রাজ আনহুর স্ত্রী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 যখন আবু সালামা মারা গেলেন তখন উম্মে সালামা বলতেন আবু সালামার চেয়ে ভালো মানুষ আমি আর কোথায় পাব এই মৃত্যুর কিছুদিন পরেই উম্মে সালামার দরজায় কড়ানারল আবু সালামা থেকেও উত্তম একজনের প্রস্তাব তিনি হলেন রসুল্লাহ মুহম্মদ সাল আলহাসাল্লাম উম্মে সালামা রদেলা আনহাকে বিয়ে করার জন্য আবুকর রাজ আনহ প্রস্তাব দিয়েছিলেন তিনি তাকে ফিরিয়ে দেন উমার ইবিন্ত রেলা আনহর প্রস্তাবও উম্মে সালামা ফিরিয়ে দেন ঈর্ষা কাজ করে তাছাড়া উপস্থিত নেই একটি বর্ণনা এসেছে তিনি বলেছেন আমার বয়স অনেক বেশি উম্মে সাল্লামা নিজের ব্যক্তিত্ব ও অবস্থা সম্পর্কে রসুল্লাহ সাল্লু ধারণা দিতে চাইছিলেন তিনি বলতে চাইছিলেন তিনি কিছুটা অভিমানী গোছের তাই রসুল্লা সাল্ল আলহামের অন্য স্ত্রীদের নিয়ে তার মধ্যে ঈর্ষা কাজ করতে পারে এছাড়া তার ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে যাদের দেখাশোনা করা রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের জন্য বোঝা হতে পারে নবীজ সাল্লু আলহিহাস্লাম সব শুনে বললেন তুমি বলেছো তোমার ছেলে মেয়ে রয়েছে আল্লাহই তাদের দেখাশোনা করবেন তুমি ঈর্ষার কথা বলেছ আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তা দূর করে দেন আর তোমার ওয়ালিরা অনুপস্থিত হলেও তাদের কেউই আমাকে প্রত্যাখ্যান করতেন না আর বয়সের কথা বলছ আমি তোমার চাইতেও বয়স্ক খুব সহজ এবং সাদামাটা মাটা কথাবার্তার পর তাদের বিয়ে হয়ে গেল কোন জটিলতা নেই কোনো আদিক্ষেতা নেই লোক দেখানোর কিছু নেই এভাবেই তারা বিয়ে করতেন উম্মে সালামার ছেলে সালামা এই বিয়েটি পড়িয়ে দিলেন বিয়ের পর উমেসাল্লামা রাদেল ওয়ানহাকে আল্লাহ রসুল্লাহ আলিম বললেন আমি তোমাকে সেই পরিমাণ আসবাবপত্র দেব যতটুকু জাইনবকে দিয়েছি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 কিন্তু উম্মে সাল্লামার কোলে তখন আবু সালাম সন্তান তার নাম পরে বদলে রাখা হয় জায়নাব তখন দুধের শিশু তাই নববোধ সাথে রসুল্লাহ সাল্লিম একান্ত সময় কাটাতে পারছিলেন না যখনই নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম উম্মে সালামার কাছে যেতেন দেখা যেত উম্মে সালামা তার কন্যা সন্তানকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছেন রসুল্লাহ ছিলেন লাজক প্রকৃতির মুখ ফুটে বিষয়টা বলতে পারছিলেন না বিষয়টি খেয়াল করলেন তারই সাহাবি আম্মার রিবেন ইয়াসির আম্মার ছিলেন উম্মেসাল্লামার দুধ ভাই তিনি বোনের কাছ থেকে বার্রাহকে নিয়ে অন্য এক মহিলার কাছে রেখে আসলেন যেন রসুল্লাহ তার স্ত্রীর সাথে সময় কাটাতে পারেন সেদিন কাছে আসলেন এসে দেখলেন বার্রাহ সেখানে নেই জিজ্ঞেস করলেন সে কোথায় তাকে বলা হল আম্মার তাকে নিয়ে গেছেন সেদিন সন্ধ্যায় নবীজিত আলী হাসালাম উম্মে সাল্লামার কাছে আসলেন এবং রাতে থাকলেন ঘটনাটা খুব ছোট কিন্তু এখানেও শিক্ষণীয় বিষয় আছে তা হচ্ছে রসুল্লাহ যেমন করে দিকে খেয়াল রাখতেন সাহাবিরাও রসুল্লাহ সালু আলি সুবিধা অসুবিধার দিকে খুব করে লক্ষ্য রাখতেন এরপর আলিহাম উম্মে সাল্লামার সাথে তিন দিন কাটালেন তিনি বলেছেন যদি নতুন স্ত্রী কুমারী হয় তাহলে সাত দিন আর যদি তালাকাপ্তা বা বিধবা হয় তাহলে তিন দিন অর্থাৎ কেউ যদি একের অধিক বিয়ে করে তাহলে নতুন স্ত্রী যদি কুমারী হয় তাহলে তার সাথে প্রথমে সাত দিন কাটাবে আর বিধবা হলে তিন দিন এরপর থেকে সব স্ত্রীর সাথে পালা করে সমান সময় দিতে হবে উম্মেসাল্লামা ছিলেন একজন তার ছাপ পাওয়া যায় হুদায় বিয়া সন্ধির সময় তিনি রসলাসাল্লু আলিহ ইসলাম থেকে বর্ণনা করেছেন প্রায় তিনশো অষ্টআশিটি হাদিস এগুলোর অনেকগুলোই নবীজ সাল্লু আলী ইসলামের একান্ত ব্যক্তিগত জীবনের টুকিটাকি ঘটনা যেগুলো পুরুষ সাহাবিতে জানার কোনো সুযোগ ছিল না এই বিয়ে ছিল সালামার জন্য একটা আশ্রয় শিক্ষা দিচ্ছেন যেন আমরা আমাদের পরিবার না যাই তাদের দেখাশোনা করি এবং হাসান রাদহুর জন্ম একই বছর অর্থাৎ চতুর্থ হিজরিতে জন্মগ্রহণ করেন রসুল্লাহ আলী নাতি হাসান ইবিন আবি তালিব রাজি আনহু ইমাম মতে তিনি জন্ম নেন চতুর্থ হিচরি শাবান মাসের পাঁচ তারিখে এই খুশির খবরটি আলী রাদ আনহু নীজির কাছে নিয়ে গেলেন নবীজি জানতে চাইলেন তার সন্তানের নাম কি রাখা হয়েছে আলী রাদহু বললেন হার্ভ হার্ভ অর্থ যুদ্ধ আলী বললেন না সে হাসান নামের অর্থে কাঠিন্য থাকা আল্লাহ রসুলসাল্লু আলহিউলাম পছন্দ করতেন না হাসানের জন্মে রসুল্লাহ সাল্লু আলী আসালাম খুবই খুশি হন তিনি নানা হয়েছেন তিনি হাসানকে কোলে তুলে চুমু খেলেন এরপর তার কানে আজান দিলেন মেয়ে ফাতেমা আনহাকে বললেন সন্তানের মাথা মরিয়ে দিতে এরপর মুরানো সমপরিমাণ রূপা সাদাকা করে দিতে জন্মের সপ্তম দিনে তার নাতির জন্য দুটো ভেড়া কুরবানি করে আকিকা সম্পন্ন করলেন চতুর্থ ঘটনা জায়দ বিন সাবিত রাজুর ভাষা শিক্ষা একই বছরের ঘটনা রসুল্লাহ আলহিসালাম জাইদ বিন সাবিত রাজহুকে ডেকে বললেন জাইদ তুমি হিব্রু শিখে ফেল আমি ইহুদিদের ঠিক বিশ্বাস করতে পারছি না রসল চিঠি পেতেন অথবা কারো কাছে লিখে পাঠাতেন সেগুলো ইহুদিরা তাকে পড়ে তাদের পড়াশোনা ছিল এই গুরুত্বপূর্ণ পদের জন্য রসুল্লাহ সাল্লু আলী আসসালাম একজন বিশ্বস্ত মুসলিমকে নিয়োগ দিতে চাইলেন কারণ ইহুদিদের উপর থেকে তিনি ক্রমেই আস্থা হারিয়ে ফেলেছিলেন রসলুল্লাহর কথায় অনুপ্রাণিত হয়ে জাইদ রাজি আনহু মাত্র পনেরো দিনে হিব্রু ভাষা রীতিমতো রপ্ত করে ফেললেন জাইদ হলেন সেই সাহাবিদের একজন যিনি রসুলের জীব দশাতেই পুরো কোরআন করেছিলেন তিনি ছিলেন কাতিবুল রাজকালে পুরো কোরআন তিনি একাই লিখিত আকারে লিপিবদ্ধ করেন উসমান রাজ আনহুর সময় যখন কোরআনের কপি তৈরি করা হয়েছিল সেই কাজটির সাথেও তিনি যুক্ত ছিলেন আমরা সিরাত থেকে বারবার দেখি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 দুটোই আরবি না জানলে এগুলো থেকে উপকৃত হওয়া কঠিন যদি জাইদরাজিলহু একটি বিদেশি ভাষা মাত্র পনেরো দিনের মাথায় শিখে ফেলতে পারেন তাহলে সেই ভাষা শেখার ব্যাপারে আমাদের কি অজুহাত থাকতে পারে যেই ভাষা মুসলিমদের জন্য অতি প্রয়োজনীয় আজকের পর্ব এখানেই শেষ আগামী পর্বে আমরা বন নাজিরের যুদ্ধ এবং আরো কিছু অভিযান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ wa sallallahu على seyyidina muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Alhamdulillahi rabbil alameen. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Raindrops media onana projection prokhe jantte visit korun. www.raindropsmedia.org or thua facebook page www.facebook.com slash raindrops media or www.youtube.com slash raindrops